السلام عليكم ورحمة الله وبركاته أحمد الله الذي سبحانه وتعالى الذي كرمنا وشرفنا بالإيمان وبالإسلام وعلمنا كتابه القرآن حيث قال في كتابه الرحمن علم القرآن فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وقرة أعيننا মোহাম্মদিন সাল্লাহ আলি ওসাল্লাম ওয়ালা আলি ওয়াসাবি ওমান তেবি আহু আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন যে যেখানে আছেন পৃথিবীর কাছে দূরে দেশে প্রবাসে সবাইকে জানাচ্ছি ইস টিভি বাংলার পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন আশা করছি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাপাক সবাইকে নেক আমলের তফিক দান করুন এই দোয়ার মাধ্যমে শুরু করছে আমাদের আজকের পর্ব পর্বটি অবশ্য গত পর্বের ধারাবাহিকতায় থাকবে কারণ গত পর্বে আমরা আলোচনা করেছিলাম কৃচ্ছতা সাধন বা অল্প তুষ্টি অর্থাৎ যতটুকু আল্লাপাক আমাকে দান করেছেন তাতেই আমি তুষ্ট থাকব। আমার আরও বেশি প্রাপ্তির জন্য হাহুতাশ থাকবে না পেলে আলহামদুলিল্লাহ না পেলেও আলহামদুলিল্লাহ এরি নাম হচ্ছে সবের এরি নাম হচ্ছে তওয়াক্কুল এরি নাম হচ্ছে কৃষ্ণতা এরি নাম হচ্ছে অল্পতুষ্টি সুপ্রিয় দর্শক আমরা এ প্রসঙ্গে গত পর্বে পাকের কিছু আয়াত আপনাদের সামনে তুলে ধরেছিলাম যেখানে এই পৃথিবীকে আল্লাহ পাক কীভাবে উপস্থাপন করেছেন সেটা আপনাদের সামনে আমরা পেশ করেছি অর্থাৎ এই পৃথিবীটা আল্লাহর কাছে খুব দামি জিনিস বলে কিছু নেই বরঞ্চ তুচ্ছ একটি জিনিস যেটা হাদিসের মধ্যে আমরা সামনে আরও দেখতে পাবো একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি যেখানে রসুলুল্লাহ সাল্লিউসাল্লাম তার অন্তর্ধানের পরে আমাদের জন্য যে বিষয়টি নিয়ে বেশি শঙ্কিত ছিলেন সেই বিষয়টি উল্লেখ করেছেন ইন্নি মিম্মা আফাফা আলী মিম্বা আদি মা ইফতাহ মিন জাহারতের দুনিয়া ওজিন তাহা মুত্তাফাকুন আলী বুহারি মুসলিমের হাদিস তিনি বলেছেন যে আমি আশঙ্কা করছি যেটা তোমাদের জন্য সবচেয়েতে বেশি সেটা হচ্ছে আমার অন্তধানের পর এই পৃথিবী যখন মুক্ত করে দেয়া হবে তখন তোমাদের যে অবস্থা হবে সে নিয়েই আমি বেশি চিন্তিত আমরা আরও একটি হাদিস আপনাদের সামনে পেশ করছি যেটা ইমাম মুসলিম রাহমুল্লাহ আবু সাইদ হুদ্রি রদিয়াল্লাহ তালা আনহু থেকে বন্যা করেছেন সেখানে রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম এরশাদ করেছেন কি ইননা দুনিয়া হলুতুল হাদা বা ইন্না মুস্তিফকুমফিহা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলছেন শোনো এই পৃথিবীটি হচ্ছে হেলবন দেখতে সুস্বাদু হেলবতন বলা হয় মিষ্টি যেটা মানুষ খেলে পরে সেটা মানুষের জিব্বায় আকর্ষণ করে এবং আরো পেতে চায় আরো পেতে চায় আরও খেতে চায় আর খাদের এর অর্থ হচ্ছে শস্য শ্যামল যেটাকে আমরা বলি চারিদিকে সবজের সমরাহ চোখ জুড়িয়ে যায় তাকালে যেদিকেই তাকাবেন সেদিকেই চোখ জুড়িয়ে যাবে বাগান বিভিন্ন ফুল ফল এবং বিভিন্ন রঙের ফুল দ্বারা পরিবেষ্টিত যে বাগান যার মাধ্যমে চোখ জুড়িয়ে যায় আল্লাহ রসুল বলতেছেন এই পৃথিবীর উদাহরণ হচ্ছে এমন এরপরে তিনি বলছেন ও ইন্না মুস্তখলিফুক দেখো আল্লাহ পাক তোমাদেরকে এই পৃথিবীতেই তার প্রতিনিধিত্ব দান করতে চান মুস্তাখলিফুকুন ইস্তেখলাফ প্রতিনিধিত্ব দান করা অর্থাৎ তোমাদেরকে এই পৃথিবীর দায়িত্ব দিতে চান কেন ফায়ান জোরা কৈফাত আমালুন তিনি দেখতে চান যে তোমরা এই পৃথিবীতে এসে এই চাকচিক্যুর মধ্যে থেকে কেমন আচরণ করো আমল এ আচরণের মধ্যে শ্রম আছে এ আচরণের মধ্যে ইবাদত আছে এ আচরণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আছে এ আচরণের মধ্যে মালিক শ্রমিক সম্পর্ক আছে সব কিছু এর মধ্যে আছে অর্থাৎ আল্লাপাক দেখতে চান কি আচরণ করি আমরা এই পৃথিবীতে বসবাস করে পৃথিবীর জন্য লালায়িত হয়ে ঢালাওভাবে হালাল হারাম বাস বিচার না করে আমরা কি এই পৃথিবী অর্জনের জন্য লেখে যাব নাকি এই পৃথিবী আমরা দূরে সরিয়ে দিয়ে আমরা এক আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য সামনের দিকে এগিয়ে যাব। ঠিক ততটুকুই পৃথিবী থেকে আমি গ্রহণ করবো যতটুকু আল্লাপাক আমার আপনার জন্য নির্ধারণ করেছেন এরপরে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমাদের জন্য একটু সতর্কবাণী উচ্চারণ করেছেন ফত্তকু দুনিয়া অত নেশা অতএব তোমরা এই দুনিয়ার ফেতনা থেকে নিজেকে হেফাজত করবো জি দুনিয়ার ফেতনা থেকে নিজেকে হেফাজত করো দুনিয়া প্রাপ্তির জন্য মানুষ আজ কী না করছে মানুষ এ দুনিয়ার সম্পদ আহরণের জন্য হেন কোনো কাজ নেই যা তারা করছে না যারা ভালো পথে আছেন তাদের বিষয়ে কোনো অভিযোগ নেই কেননা হক এবং হালাল পথে উপার্জন আল্লাহ পাকি জায়েজ করেছেন এবং সেটা ইবাদতের তুল্য হিসাবে গণ্য কিন্তু অবৈধ পথে যে উপার্জনগুলো হচ্ছে সেই উপার্জনগুলোর কি হবে আল্লাহ একবার এই মানদার বান্ধাদের জন্য এখানে রয়েছে চরম পরীক্ষা যারা আল্লাহতে বিশ্বাস করেন না তাদের কথা ভিন্ন তারা যেভাবে খুশি উপার্জন করুক কিচ্ছু যায় আসে না সেটা আল্লাহ পাকে ভালো বুঝবে কিন্তু যারা ইমানদার ভাই বোন তাদের জন্য এই পৃথিবীটাই তো সব শেষ নয় এই পৃথিবীটাই তো তাদের শেষ অধ্যায় নয় বরঞ্চ এরপরেও তো আরও অধ্যায় আছে অতএব এই পৃথিবী অর্জনের জন্য তারা কেন অন্যায় পথ অবলম্বন করবে তারা কেন অবৈধ পথ অবলম্বন করবে এই জন্যই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ফত্তা তোমরা এই দুনিয়ার ব্যাপারে সাবধান থাকো এই আর পিছনে পড়ে এই তোমরা নষ্ট করো আমলকে তোমরা খারাপ করো আরও একটি বিষয় আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন হত্যাকুন্সা অনুরূপ তোমরা নারীদের থেকে সাবধানে থেক এই নারীরাই অনেক সময় মানুষকে বিভ্রান্ত করার মূলে জড়িয়ে থাকে সে কারণ হিসাবে রসুল আল্লাহ সাল্লাহ উল্লেখ করেছেন ফাইনা আউা ফেতনতি বেন ইসরা কাহানাতির মিসা বনি ইসরায়েলের মধ্যে সর্বপ্রথম ফেতনার যে আবির্ভাব ঘটে তা ছিল এই নারীদের মাধ্যমে হ্যাঁ সব নারী কিন্তু সমান নয় সব নারী সমান নয় তবে নারীদের মধ্যে পাক এমন একটা আকর্ষণীয় উপাদান রেখেছেন যেটার মধ্যে পুরুষরা ফেঁসে যায় এবং যেটাকে তারা পুঁজি করে পুরুষদেরকে আকর্ষণ করতে সক্ষম এই জন্যই নারীদের ব্যাপারে আর রসুলল্লাহ সাল্লা ইসলাম আমাদেরকে সতর্ক করেছেন কিন্তু আল্লাহ একবার সব নারীর কথা আমরা বলছি না নারীদেরকে এখানে রসুল্লাহ সাল্লাহসাল্লাম উমুমভাবে সামিল করে এই কথা বোঝাতে চেয়েছেন যে নারীদের থেকে তোমাদেরকে রক্ষা করতে হবে কিন্তু যারা মহিষী নারী সুহানুল্লাহ তাদের মান সম্মান কত বেশি আল্লাহ পাক তাদেরকে কোরআনে স্থান দিয়েছেন মারিয়মা আলী ইসাল্লামের কথা আসিয়া আলি ইসাল্লামের নাম আসেনি কিন্তু তার উচ্চারণ হয়েছে এরপরে ওম্মে মূসা মুসা আলি ইসাল্লামের মায়ের কথায় এসেছে তাদের দেখুন তারা মহিষী ছিলেন এবং এই জন্য আল্লাপাক তাদেরকে সম্মানিত করেছেন তাই বলে সবাইকে আমরা ঢালাভাবে বলছি তবে হ্যাঁ এ কথাটা অস্বীকার করার কোন জো আছে যে মেয়েরা ইচ্ছা করলে একটি সংসারকে তসমাস করে দিতে পারে আবার সেই মেয়েরাই ইচ্ছা করলে একটি শান্তির ঘর একটি শান্তির নির রচনা করতে পারে আল্লাহমদি সুপ্রিয় দর্শক মেয়েদের কথা বলতে গেলে আমি একটু দুর্বল হয়ে পড়ি এই জন্য যে মেয়েরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পুরুষদের কাছে আমানত এই আমানতের খেয়ানত যদি করা হয় তাহলে আল্লাহ পাক ছাড়বেন না এবং সেই জন্যই মেয়েদের তালিম ও তেরবিয়তের ব্যাপারে পুরুষদেরকে বিশেষ করে পিতামাতাকে কী করা হয়েছে গুরুত্ব আরোপ করা হয়েছে সুপ্রিয় দর্শক মেয়েদের জন্ম হয় দুবার বলবেন কিভাবে একবার হয় আপনার বাবার ঘরে হ্যাঁ পৃথিলয় আরেকবার হয় স্বামীর ঘরে পৃথিলয় যখন তার জন্ম হয় তখন তো মা বাবা ভাই বোন সবাই আছে সবার কাছে সে আদরণীয় হয়ে পড়ে সোহাগী হয়ে ওঠে কিন্তু যখন স্বামীর ঘরে আসে তখন সে একা নির্জন বাসে চলে আসে অপরিচিত একটা পরিবারের সাথে এসে তার সম্পর্ক গড়ে তোলে সেখানে তার উপর যদি কোনো কিছু নির্যাতন হয় কেউ দেখার নেই বলার নেই শোনার নেই নীরবে তাকে হজম করতে হয় না পারে পুলতে না পারে শৈতে সাবধান সাবধান করে দিচ্ছি আল্লাহর এই আমানতের উপর যদি কেউ খেয়ানত করেন তাহলে তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে পাশাপাশি এও বলে দিচ্ছি হে মেয়েরা হে আমার বোরেরা হে আমার মেয়েরা স্পষ্ট করে বলে দিচ্ছি আপনাদের কারণেই একটি ঘর হতে পারে শান্তি। যদি আল্লাহ না করুক আপনি যদি কোনো ঘরকে ভুস্মিভুজ করে দিতে চান তাহলে সেটাও আপনার পক্ষে সম্ভব মেয়েদের কথায় স্বামীরা উঠে বসে এরকম হাজার ও আছে কিন্তু খবরদার সত্যের উপর অটল থাকুন এবং নিজের ঘরকে সামাল দিয়ে চলুন তাহলে আপনি হবেন ফুল বাগিচার এক এক ফুলের মতো আপনি থাকবেন আপনাকে সেই জান্নাতি বাগিচার ফুলের সাথে তুলনা করা হয়েছে সে যাই হোক কথাগুলো প্রাসঙ্গিক না হলো আমি বলে দিয়েছি এই জন্য যে এই বিষয়টি নিয়ে আমাদের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের বক্তব্য আছে কিন্তু এটা স্পষ্ট হওয়া উচিত মনে রাখবেন মেয়েদের থেকে সজাগ থাকার উদ্দেশ্য হলো এই তারা যেন আমাকে আপনাকে বিপদগামী করতে না পারে তারা যেন সঠিক পথে পরিচালিত হয় এবং সঠিক পথে নিজের সন্তানদেরকে পরিচালনা করতে পারে সুপ্রিয় দর্শক এইভাবে তো আমরা হাদিস শেষ করলাম এখন প্রশ্ন হলো যে এই কৃচ্ছতা সাধন বা অল্প তুষ্টি থাকার উপায়টা কী কেননা আল্লাপাক তো আমাদের মধ্যে এই সম্পদের একটা আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন যেটা আমরা আগেই পড়েছি জুইয়ান আলী নাস রব্বুসার সবার মধ্যে আছে একেবারে একেবারে ছোটো থেকে বড়। দেখুন একটা ছোট বাচ্চা কত বয়স হয়েছে দেড় বছর না হলে দুই বছর এখন নাহলে বা বা বলতে পারে তার জন্য আপনি একটা বল নিয়ে এসছেন বা একটা গাড়ি নিয়ে এসছেন তাই না সেই গাড়িটা আপনি তাকে দেন সেই খুশি সেই মহাখুশি গাড়ির পিছনে ছুটছে নিচ্ছে করছে বড়ো ভাই বা অন্য কেউ এসে চট করে তার গাড়িটা ধরে নিয়ে গেল বাস শুরু হয়ে গেলো কি তুল কালাম কাণ্ড চিৎকার সে কি আমার গাড়ি নিয়ে গেছে আমার আরে বাবা তুমি এটার মালিক হলে কবে কিন্তু দেখেন আকর্ষণ কীরকম এই যে বাচ্চাদের মধ্যে পর্যন্ত আল্লাপাক এই সম্পদের আকর্ষণ রেখেছেন এটা আল্লাহ পাকেরই এক মহা নিদর্শন কেন যে করেছেন সেটা আল্লাহ পাকে ভালো জানেন এখান থেকেই আমাদেরকে শিখাতে হবে যে সম্পদের মোহে যেন পড়ে মানুষগুলো যেন অন্যায় পথ অবলম্বন না করে হ্যাঁ আল্লাহ তো সেটাই বলছিলাম তো এখন এ থেকে আমাদের বাঁচার উপায় কি সেই বাঁচার উপায়টা হচ্ছে আমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে এই পৃথিবীর মূল হাকিকত রহস্য জানার পর আমাকে আপনাকে ভাবতে হবে যে এই পৃথিবীর পিছনে আমি ঘুরব নাকি এই পৃথিবীর সষ্টা সেই আল্লাহ রাব্বুল আলমিনকে প্রাপ্তির জন্য আমি তার সান্নিধ্য লাভের জন্য আমি আমল করি তো চলুন আমরা দেখি আল্লাহ রাব্বুল আলমিন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের মাধ্যমে পৃথিবীর এই পরীক্ষা থেকে এই আকর্ষণ থেকে বাঁচার জন্য আমাদের কি কি উপায় বাতিল দিয়েছে তার মধ্যে যেগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড়ো আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে এই এই কথা মনে করা যে এই পৃথিবীর যত সম্পদ আছে আখেরাতের তুলনায় তুচ্ছ এবং নগণ্য তুচ্ছ এবং নগণ্য যার কোনো স্থায়িত্ব নেই জোর কোনো বিশালত্ব নেই আখেরাতের তুলনায় এগুলি একেবারে নেই বললেই চলে সুপ্রিয় দর্শক সে সম্পর্কে কিছু হাদিস এবং কোরআনের আয়াত আপনাদের সামনে তুলে আনব তবে বিরতির পর সময় হয়েছে বিরতির আশা করছি ফিরে এসে আপনাদেরকে আবার আমাদের সাথে পাবো থাকুন আপনারা দেখছেন পিস টিভি বাংলা পরিষ্কার করতে হবে মনের ধর তা হলে চোখ জবান করতে পারে ছোট বড় অনেক ভুল শরীয় বিরোধী বহু কাজ আমি মোহাম্মদ হাশেম মাদানি চোখ জীবের আপদ থেকে বাঁচতে চান তাহলে দেখুন চোখ জীবের কুপল শুধু পিস টিভি বাংলায় চোখ ও জীবের কুফল প্রতি সোমবার বুধবার ও শনিবার মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে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 তো যেটা বলছিলাম যে কিভাবে আমরা এই পৃথিবীর লোভ লালসা থেকে নিজেকে মুক্ত রাখতে পারি সেই সম্পর্কে বলবো দেখুন আল্লাহ রাবুল আলমিন কোরআনে পাকি কিন্তু বড় চমৎকার ভাবে আমাদেরকে বলে দিয়েছেন কি বলেছেন সুরা আল ইমরানের শেষের দিকে যদি আমরা একটু পড়ি তাহলে আমরা সেখানে দেখবো যে আল্লাহ পাকের সাথ করেছেন লা লা তোমাকে যেন ধোকায় ফেলে না দেয় কিসে তাকাল্লুবুল্লে দিনেরদের উত্থান পতন ওঠানামা তাকাল্লুবুল্লিন কোথায় ফিল বিলার দেশে দেশে কিসের উত্থান পতন এই পৃথিবীর চাকচিকের উত্থান পতন আজকাল আমরা শুনতে পাই আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা বিভিন্ন দেশে বসবাস করছে সেই এক একটি দেশের বর্ণনায় মনে হয় যেন এই এটাই বুঝি শেষ কীভাবে সেই দেশকে সাজানো হয়েছে কত তালা বিল্ডিং কতরা টাওয়ার এই সব কিছুর আলোচনা আমরা শুনতে পাচ্ছি মনে হচ্ছে যেন পৃথিবীর সবটাই তাদের দখলে আল্লাপাক বলছেন যে না তাদের উত্থান পতন যেন তোমাদেরকে বিমোহিত না করে প্রতারিত না করে কারণ কি জানেন আল্লাপাক বলছেন মেথায়াম কালী একেবারে নগন একটি সম্পদ মেথায়াম কালী এরপরে বলছেন কি সুম্মা মা ওয়াহুম জাহান্ন জানো এরপর তাদের স্থান কোথায় হবে এই পৃথিবীতেই তাদের যা ভোগের ভোগ করে নিচ্ছে তারা কিন্তু আখেরাতে তাদের স্থান হবে জাহান্নাম সুম্মা ওয়াহুম জাহান্নাম ওয়াবি ইসলাম মি হাত এরপরে আল্লা পাক বলছেন সেটা হবে কতই না নিকৃষ্টতম স্থান এ তো কোরআনের একটি আয়াত আপনাদের সামনে পেশ করলাম চলুন দেখি হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কি বলছেন রসুল্লাহ সাল্লা আল দেখেন পৃথিবীর জীবনকে চাইতে তিনি আখেরাতের জীবনকে প্রাধান্য দিয়েছেন হজরত আনসরত আল্লাহ তা আল্লাহ আনহু এর সাত করেন বলেন যে নসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ছন্দে ছন্দে আপনার বলছিলেন এটা আহজাবের যুদ্ধের ঘটনার সময় বলছিলেন সেখানে বলছেন আল্লাহ হুমালাহ আয়সা ইল্লাহ আয়সাল আখরা হে আল্লাহ এই পৃথিবীর জিন্দগি তো জিন্দিগি নয় জিন্দিগি হচ্ছে আখরে তো জিন্দিগি ফনসলিল আনসার আউল মহাজারা অতএবা হে আল্লাহ আপনি আনসার মহাজকে সাহায্য করেন দেখুন নসুল আল্লাহ সাল্লাহ আলী পার্থিব জগতের কথা কিন্তু উল্লেখ করেননি উল্লেখ করেছেন কোথাকার আখেরাতের অতএব আমাদের সবাইকে হতে হবে আখরাত মুখী এরপরে আরও একটি বিষয় দেখুন শুনলে পরে জানলে পরে আশা করি দুনিয়ার প্রতি মহাব্যাত আমাদের কিছুটা হলেও কমে যাবে পুরোটাই কমে যাওয়া উচিত দুনিয়া যা আসে আসুক তাতে কী যায় আসে হালাল উপায়ে যদি আমি এই পৃথিবীর সবচেয়েতে ধনী হতে পারি কোনো আপত্তি নেই কিন্তু হারাম উপায়ে নয় কিন্তু এই পৃথিবীর পিছনে মেহনত করে আমাকে পৃথিবী অর্জন করতে হবে দুনিয়া সম্পদ অর্জন করতে হবে মুসলমানদের এটা কর্মসূচি হতে পারে না মুসলমানদের কর্মসূচি হবে ফালের পথে আল্লাহর দেওয়া এই সম্পদগুলোকে আমরা মানব কল্যাণে আমরা ব্যয় করবো মানুষের কল্যাণে আমরা ব্যয় করব এর মাধ্যমে যদি কিছু উপার্জিত হয় আলহামদুলিল্লাহ তাতে কোনো আপত্তি নেই তাতে কোনো দর্শনীয় কিছু নেই দেখুন এরপরে রসুল উল্লাহ সাল্লাহ আসলাম থেকে আরেকটি হাদিস আমরা দেখতে পাচ্ছি আনাসল্লাহ তালা আনহি সেটা বলেছেন মানুষ যখন মারা যায় তখন মানুষের সাথে কি কী যায় বলতে পারবেন আমরা তো দেখি মানুষের সাথে যায় কতগুলো মানুষ মৃত মৃতদেহের সাথে যায় কতগুলো মানুষ এটাই শুধু আমরা দেখতে পাচ্ছি কিছু দেখতে পাচ্ছি না তাই না কিন্তু না রসুল উল্লাহ সাল্লাহ আল ইসলাম মানুষ যখন মারা যায় তার জানাতার সাথে তার সাথে তিনটা জিনিস চায় আহ লুহু আমা লুহু ও আম আলুহু একটা যায় তার আহাল মানে আত্মীয় স্বজন যারা কবরস্থ করবে তারা তার সাথে যাচ্ছে আরেকটা হচ্ছে তার সম্পদ সম্পদও তার সাথে যাচ্ছে কবর পর্যন্ত যদিও নাকি এই সম্পদ তার মৃত্যুর সাথে সাথে সম্পদের মালিকানা খতম তৃতীয় নম্বর যাচ্ছে তার আমল সুপ্রিয় দর্শক রসুল সেখান থেকে দুটো ফিরে আসে একটা জিনিস শুধু তার সাথে বাকি থাকে নিশ্চয়ই বুঝতে পারছেন কারা ফিরে আসে আত্মীয় স্বজন কি সেখানে ঘর বেঁধে থাকে স্ত্রী মারা গেছে স্বামী কি সেখানে ঘর বেঁধে তার সাথে থাকে না স্ত্রী স্বামীর সাথে থাকে মায়ের সাথে সন্তান থাকে না বাবার সাথেও সন্তানরা থাকে না সবাই কবরস্থ করে দোয়াকালম পরিবার ফিরে চলে আসছে আল্লাহ একবার বলতেছেন এরা চলে আসে আরটা কী আসে সম্পদ চলে আসে অর্থাৎ সম্পদ তো সাথে দফন করে দেওয়া হয়নি তার নামে রেজিস্ট্রীকৃত কাগজপত্র তার নামে দফন করে দেওয়া হয়নি যে আখড়ে থেকে দেখায় আল্লাহ একবার এই দুটো জিনিস চলে আসে শুধু বাকি যায় তার সাথে কী ওয়া আলু আমা আলু ওয়া পা তার আমলটাই শুধু বাকি থাকে আর সেই আমলের উপরই আখেরাতে তার জান্নাত প্রাপ্তি বা জাহান্নাত প্রাপ্তি অপ্রাপ্তির বিষয়টি ফাইসলা হয় তাহলে বলুন আমরা কৃষির পিছনে পড়ে যাচ্ছি এই বাড়ি এই গাড়ি ভালো হালাল উপায়ে যদি উপার্জিত হয় তাহলে এগুলি ভোগ করতে আপত্তি নেই কিন্তু এগুলিকে প্রাধান্য দেওয়া যাবে না এই কথাটাই আমি বোঝাতে চাচ্ছি যতটুকু আমরা পাই তার উপরে আমাদের সন্তুষ্ট থাকার কথা আমরা বলছি আমার প্রিয় ভাই বোন আমরা অনেকেই বুঝতে চেষ্টা করি না আমরা চাই যে আমরা অট্টালিকা গোড়ে তুলি অট্টালিকা আমরা বসবাস করি উপরের দিকে যারা আছে তাদেরকে দেখে দেখে আমাদের নিজেদের অন্তর মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যায় অনেকে হার্ট রোগে আক্রান্ত হয় যে এত কষ্ট করতেছে আমি কিছুই পাচ্ছি না আর অমুক সে কোনো কষ্টই করতেছে না তার কত কিছু না না এইভাবে নয় বরঞ্চ আখরাতকে প্রাধান্য দিন দুনিয়া থেকে নিজেকে নিজের সম্পর্ককে গুটিয়ে নিন বরঞ্চ সম্পর্কে দুর্বল করে দিন বরঞ্চ আমরা বলবো যে আমি আমার চেষ্টা করে যাবো আল্লাহ রব আলমী যতটুকু আমার জন্য মেপেছেন আমি যতটুকু পাব তার উপর আমি সন্তুষ্টি প্রকাশ করব। ইনশাআল্লাহ এতে আল্লাহ পার বরকত দেবেন আচ্ছা এরপর আমরা আরেকটি জিনিস দেখেন এই দুনিয়ার মানে কিমত দুনিয়া কতটুকু এটার একটা উদাহরণ দিতে গিয়ে ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ মুস্তাউরুদেব সাদ্দার দাদি আল্লাহ তালা আনহু থেকে একটা হাদিস বর্ণা করেছেন দেখুন তো হাদিস সাথে আমরা একটু মিলিয়ে দেখি তিনি বলেন খাল কাল রসুল্লাহ রসুল্লাহ আলী ওসাল্লাম যে মুনিয়া ফিলুকুম আসবাহ আখেরাতের তুলনায় বড় চমৎকার একটি উদাহরণ আখেরাতের তুলনায় দুনিয়ার অবস্থান কি রসুল সাল্লাম বলেন যে আখেরাতের তুলনায় দুনিয়ার অবস্থান হচ্ছে এই যে তোমরা তোমাদের একটা আঙ্গুল সমুদ্রের পানিতে ডুবিয়ে দাও একটা আঙুল সমুদ্রের পানিতে ডুবিয়ে দেওয়া ডুবিয়ে দেওয়ার পর যখন আঙ্গুলটা তুমি তুলবে তোলার পর এই আঙ্গুলের মাথায় যে পানির ফোঁটা লেগে থাকবে বলছে এটাই হচ্ছে দুনিয়া তার মানে পুরা সমুদ্রটা হচ্ছে আখেরাত এবার বুঝুন সেই আখেরাত সমুদ্র তুললো আখেরাতের সামনে আঙ্গুলে লেগে থাকা এই পানির একটি ফোঁটা এই ফোঁটার কি তুলনা হতে পারে তাহলে আমরা কিসের পিছনে ঘুরছি এই পুরো পৃথিবী দেখে একটা ফোটার পিছনে এটি আমাদের প্রয়োজন আচ্ছা এরপর আমরা আরো একটি জিনিস দেখি যে রসুল্লাহ সাল্লাম দুনিয়াকে কিভাবে মূল্যায়ন করেছেন দেখ বড় একটা হাদিস আমাদের সামনে আছে যেটা ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ বর্ণনা করেছেন সেটা হচ্ছে এই যে জাভের রদি আল্লাহতে আলাহ বলেন যে একদিন আমরা বাজারে যাচ্ছিলাম বাজারের পাশ দিয়ে মানে অতিক্রম করছিলাম মাররা বিসুক রসুল্লাহ বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন হ্যাঁ ওয়ান এবং লোকজন তার দুই পাশে ছিল তো বলতেছেন ফামাররা বিজদিন রাস্তায় একটা মরা বাচ্চা পড়ে আছে এবং তার কানগুলো ছোট্ট ছোট্ট এতটুকু ছোট ছোট আচ্ছা দেখুন এক ওইটা মরা মরা তখন নবীজি সাল্লাহু আসলাম দেখি ফাতা আচ্ছা ফা আখাদা বিজুনহি তখন নবীজি সাল্লাহ আলী আসলাম তার কান ধরলেন কান ধরে তাকে নাড়া দিলেন এবং বললেন যে আচ্ছা বলো তো তোমাদের মধ্যে কে আছে এটাকে এক দেড় কিনবে তখন তারা বললো ইয়ার রসুল আল্লাহ এটাকে এক দেড়ে কেনার মতো কেউ নেই আমরা কি করব তখন সাল্লাহ আসলাম জিজ্ঞেস করলেন যে আচ্ছা যদি এটা জীবিত থাকতো তাহলে কি তোমরা এটাকে গ্রহণ করতে বলে যে ইয়া রসুল আল্লাহ জীবিত থাকলেও আমরা এটা নিতে পারতাম না কেন এটা হচ্ছে ত্রুটিভুক্ত যার কান ছোটো সেটাকে ত্রুটিপুক্ত বলা হয় তখন রসুল্লাহ সাল্লাহ আলুসাল্লাম বললেন ফওয়াল্লাহ দুনিয়া আহ্বানা আলাল্লাহ হাদা আলাইকুম এই একটা মরা একটা বাচ্চা যার কান ছোট এর মূল্য যদি তোমাদের কাছে এই হয় তাহলে মনে রেখো এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে তার নিকৃষ্ট এবার বুঝুন আমরা কোথায় যাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা এখানেই শেষ করবো আজকে এই বলে যে এই দুনিয়ার পিছনে পড়ে আমাদের দিনকে যেন আমরা নষ্ট না করি যে যতটুকু আমরা পেয়েছি পাচ্ছি তার উপর যেন আমরা সবর করি এতেই আমাদের জন্য মঙ্গল আমি দরিদ্র আপনি ধনী এটা বড়ো কথা নয় আমার অন্তর কত বড়ো আপনার অন্তর কত বড়ো সেটি আমাদেরকে দেখতে হবে হালাল উপায়ে আমরা কে কতটুকু উপার্জন করতে পেরেছি সেটি আমাকে দেখতে হবে গরিব ভাইদের জন্য কোনো কষ্টের কিছু নেই ধনী ভাইদের জন্য কষ্টের কিছু নেই যে যতটুকু পেয়েছি তার উপর আসুন আল্লাহর উপর সন্তুষ্টি প্রকাশ করি তাহলে সেখানে আমরা সফল হব সার্থক হব জীবনটাও আমাদের ধন্য হবে আখেরা তো আমরা মুক্তি পাব অতএব আসুন অল্পে তুষ্টি এই নিয়তি আমরা যাই হাদিসের ভাষায় এটাকে বলা হয় জহদ এবং তা যে যারা অল্পে তুষ্ট থাকে তাদেরকেই কি করা হয়েছে সম্মান দেখানো হয়েছে সুপ্রিয় দর্শক এই বলেই আজকে এখানে শেষ করতে হচ্ছে আসুন আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তার এই দুনিয়ায় যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আল্লাপাক আমাদেরকে দিয়ে যেন সন্তুষ্ট করে দেন সেই দোয়া আল্লাহর কাছে কামনা করি এবং যারা যতটুকু পেয়েছেন আল্লাহ পাক যেন তার মধ্যে বরকত দান করেন সেই দোয়া আমরা আল্লাহর কাছে কামনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্ব আবার আপনাদেরকে সাথে পাবো এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ওসল্লিল্লাহ আলিয়াঈদিন আল্লাহআলি ওসাহি ওসলিম ওসালাম আলিকুম ওরহমতুল্লাহি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 আমাদের সাথে অংশ নিন আল্লাহ আপনার জাকাত এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যাঙ্ক জি বি বা এল ওয়াইটি তিন শূন্য নয় ছয় তিন চার শূন্য এক শূন্য দুই চার এক নয় দুই तीन शून्य शून्य शून्य आठ तीन टूम पड़े तुम मृत जीवर माँस और सोआर अवैध ট গুড় এগুলো এই পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া মাবুদ নেই আল্লাহ যে আইন করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তাহলে কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে मस्जिद बनाए की बैध हम जानते हम देख इसलम श्रेष्ठत शुक्रवार प्रत साढ़े एगारोट पुन सम्प्रचार सकाल साढ़े दस टाय बांगे बीस टी बांगल्